সম্মানিত সুদী ও দর্শক আমরা গত একুশতম দর্শ আমাদের নির্বাচিত হাদিস গ্রন্থ চল্লিশটি হাদিসের অন্য নম্বর হাদিস নিয়ে আলোচনা করছিলাম এর একটি পর্ব আমরা সমাপ্ত করেছিলাম সেটা হচ্ছে যে উত্তম কথা বলা না হয় পালন করা। এখন আমরা আলোচনা করব অপর অংশ যেখানে আমাদেরকে বলছেন ওমান ওমেন ক্যানাই বলি আর যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আহরাতের প্রতি ইমানদার হবে বিশ্বাসই হবে ফাল ইউ করিম যা হক সে তার প্রতিবেশীর সম্মান করে শুধুও দর্শক বিন্দু প্রতিবেশী অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক অংশীদার মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ জীবনযাপন ছাড়া তাদের বাঁচার কোনো গথিনি। পশুর মতো জঙ্গলে যা থাকবেন অথবা পানির গহিনী কোথাও থাকবেন অথবা পাহাড়ের চূড়ায় বসবাস করবেন মানুষের পাকে সম্ভাবনা মানুষ সমাজ জীবন জীবনযাপন করবে কিন্তু বর্তমান নগর সভ্যতার এই যুগে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দিন দিন সমাজের বন্ধনটা প্রতিবেশীর প্রতিবেশী যে দায়িত্ব ও কর্তব্যবোধ সেটা কিন্তু আজকে অনেকটা বিলুপ্তির পথে একই এক তলায় একজন থাকেন একটি ফ্যামিলি থাকে ওপর তলায় আরেকটা ফ্যামিলি থাকে কিন্তু একজনের সাথে আরেকজনের বা বৎসরে কোন সালাম কালাম হয় কি না হায় মুসলিম সমাজ কোথায় হারিয়ে ফেললু তাদের হারনু মনিক যে মানিকের মধ্য দিয়ে প্রিয়নবী মোহাম্মদ রসুর সাল্লিম ওসাল্লাম তাদেরকে সম্মানের সর্বোচ্চ মঞ্জিরে পৌঁছাইছিলেন আজকে সে সভ্যতা কোথায় চলে গেল আজকে আমরা মানবাধিকারের বা মানবতার মূল্যবোধের যত বক্তব্য আমরা দেই না কেন আমরা কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করবে সাল আলী আর সে তার প্রতিবেশীকে সম্মান করবে না সে অসামাজিক বস্তুতে পরিণত হবে এটা কোনদিন কাম্য হতে পারে না এজন্য ইসলাম প্রতিবেশীর গুরুত্ব খুব বেশি দিয়েছে দেখুন শুধু অদর্শক সমাজে তারাই কিন্তু সুশৃঙ্খল জীবন যাপন করতেছেন যারা কিন্তু পরস্পরে থাকেন আর যারা সমাজ বিচ্ছিন্ন তাদের ভিতরে ক্রমশ হিংসা বিদ্বেষ আত্মম্বরিতা অহংকার এবং আমরা যদি এক কথায় বলি মনুষ্যত্ব স্বভাবগুলি ক্রমশ মাইনাস হতে চলছে বিলুপ্তির পথে চলছে মানুষ দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে মানুষের ভিতরে যে এটা হামদর্দি পরোপকারের যে মানসিকতা সেটা যেন ক্রমশ আজ বিদায় হতে চলেছে অথচ ইসলাম এটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে প্রতিবেশীর হক সম্পর্কে আপনার প্রতিবেশী আপনাকে যদি ভালো কিছু দিতেও না পারে যদি প্রতিবেশীটা সে যদি ন্যায়পরায়ণ হয় নিরাপদ থাকতে পারে আপনি আমাকে কিছু দেবেন না আপনার কাছে আমি চাই না কিন্তু আপনার অনিষ্টতা হতে মুক্ত চাই আজ বর্তমান এই সমাজে মানুষ মানুষের উপকার তো দূরের কথা শুধুমাত্র চিন্তা করে বা তাকায় কার কিভাবে ক্ষতি করবে কার কিভাবে সাধন করবে সে কারণে দিন দিন মানুষ তার আপন না। দেখুন আল্লাহরা এর ছত্রিশ নম্বর আয়াতে চমৎকার করে বলে দিয়েছেন আপনার যে নিকট প্রতিবেশী এবং জনুব যে প্রতিবেশীটা আপনার থেকে একটু দূরে থাকবে এবং যে প্রতিবেশী আপনার সফর সঙ্গে আপনার সাথে অর্থাৎ আপনার নিকটবর্তী প্রতিবেশী আপনার একটু দূরে অবস্থানকারী প্রতিবেশী এবং আপনার সঙ্গে সফরে আছে আপনার সাথী প্রতিবেশী তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অসহ যে আপনি তাদের হক আদায় করবেন তাদের অধিকারকে অগ্রাধিকার দেবেন এবং তাদের মূল্যবোধের প্রতি সচেতন থাকবেন তাদের জন্য কোনো কষ্ট না আপনি ইসলাম আল্লাহ প্রদত্ত এবং এই জীবন বিধানে দুনিয়ার শৃঙ্খলা আসবে সে ব্যাপারে নির্দেশনা আসছে পরকালে মুক্তির উপায়টাও সেখানে বর্ণিত হয়েছে আমরা যদি আসল বা আমরা যদি বাস্তবতার নিরিখে যদি ইসলামকে বিচার করি তাহলে দেখতে পাব ইসলামের প্রতিটি আদেশ ও নিষের সভ্য মানুষ করার জন্য সুন্দর সমাজ গঠনের জন্য আদর্শ নাগরিক তৈরি করার জন্য যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে মানবতার সেবায় নিজেকে ব্যয় করে দেবে মানবতার কল্যাণে নিজেকে নিজের সময়টা অর্থ কোরবান করবে এবং আদর্শ সমাজ গঠন করবে সুশৃঙ্খল নীতিমালার ভিতর দিয়ে চলবে হ্যাঁ এটা যদি মেনে নেবান তা তাহলে তার জন্য যে পারিতোষিক তার জন্য যে বদলা তার জন্য যে যা যা সে পরকালে পাবে যে আগে দুনিয়াতে ইসলামের বাস্তবতাকে বাস্তবায়ন করতে হবে দেখুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তাকে জিব্রিল আমিন এসে প্রতিবেশী সম্পর্কে এত বেশি উপদেশ দিতে লাগলেন যে প্রতিবেশীর গুরুত্ব কেমন করে দিতে হবে কেমন করে তাদের দায় দায়িত্ব নিতে হবে কেমন করে তাদের পাশে দাঁড়ানো যায় এভাবে যখন উপদেশ দিতে লাগলেন দর্শক বৃন্দ আপনি একটু গভীরভাবে লক্ষ্য করুন গভীরভাবে লক্ষ্য করুন যেখানে জিব্রাহ আমিন এসে রসদাল্লামকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি উপদেশ দিচ্ছেন যে উপদেশের কারণে রসুলসল্লাহ আরিউসাল্লাম আশঙ্কা বোধ করছেন না জানি সে প্রতিবেশী প্রতিবেশী সম্পত্তিতে ওয়ারিস হয়ে যায় এরকম বিধান চলে আসে তাহলে আপনি সহজেই বুঝে নিতে পারেন ইসলাম প্রতিবেশীর প্রতি কত গুরুত্ব আরোপ করেছে কিন্তু বর্তমান সমাজ আমরা যদি বিচার করি তাহলে দেখতে পাবো এর সম্পূর্ণ উল্টা সমাজটা হয়ে গেছে হিংসা পরায়ণ সমাজটা হয়ে গেছে আত্মকেন্দ্রিক সমাস্টা হয়ে গেছে স্বার্থকেন্দ্রিক আমরা পড়েছি যে আমরা ভাই ভাইকে পর্যন্ত খুন করে ফেলতেছি যেখানে রক্তের সম্পর্ক আছে বংশের সম্পর্ক আছে প্রতিবেশী তো দূরের কথা প্রতিবেশীর কোনো মূল্য আমাদের সমাজে এখন নেই আমরা নিজেরা ওদর পূর্তি করে খাচ্ছি প্রতিবেশীরা ভাবে আছে তাদের খবর নিচ্ছি না নিজেরা স্বাচ্ছন্দ্য উল্লাসে মেতে উঠছি এবং প্রতিবেশীকে নিয়ে ঠাট্টামস্করা করছি তাদেরকে তুচ্ছতাচ্ছিন্ন করছি তাদেরকে অবহেলার দৃষ্টিকোণ থেকে দেখছি এটা কখনো একজন ইমানদার বা মনুষ্যত্ব বুধ চার ভিতরে আছে তিনি কিন্তু সেটা করতে পারেন না শুধিও দর্শকবৃন্দ মানুষ ইসলামকে বিচার করবে কাদের কাদেরকে দিয়ে মানুষ ইসলামকে বিচার করবে আপনাকে দিয়ে আপনি মুসলিম আপনার কৃষ্টিটা কিরকম আপনার আচার ব্যবহারটা কিরকম আপনার এটা মানুষ বিচার করবে ইসলামকে কিন্তু আজকে আমরা বলতে পারছি না আমরা কিন্তু ভিন্ন বা বহুরূপী হয়ে পড়েছি ফলশ্রুতিতে মৌরিকত্বটা আমরা অনেকটা হারিয়ে ফেলেছি যার কারণে আমরা বলি ও করিকে ফিরে থাকেন একজন ব্যক্তিকে ইসলামকে বোঝা যাবে না শুধুও দর্শক বৃন্দ আমাদের এই আলোচনায় আমরা আপনারা থাকুন বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি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 अत्याचारे अधिकार आदेश आज सन्दा साढ़े छापुन सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगे पीस टी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 দেখুন মানুষের কল্যাণের জন্য এসেছিলেন তিনি মানবতার নবী তিনি জগতবাসীর জন্য রহমত আল্লাহ আলমে জগৎ সমূহের জন্য রহস্যরূপ প্রিয়নবী মোহাম্মদ সল্লাহ আলহিউসাল্লাম এসেছিলেন প্রতিবেশীর প্রতি হতে ইসলাম কেমন গুরুত্ব দিয়েছে আজকে আমরা সে প্রসঙ্গে আলোচনায় একটু এগিয়ে যাচ্ছি প্রথমে আমরা জেনে নিই প্রতিবেশী কয় প্রকার ও কী কী শুধুও দর্শক বৃন্দ আমাদের সামনে প্রতিবেশী আসবে প্রধানত দুই প্রকার একটা প্রতিবেশী হবে যে মুসলিম প্রতিবেশী আর আরেকটা হবে অমুসলিম প্রতিবেশী আচ্ছা যদি আপনার সামনে মুসলিম প্রতিবেশী হয় তাহলে কিন্তু সে আপনার কাছে দুই দিক থেকে অধিকার পাচ্ছে একটা হচ্ছে সে আপনার মুসলিম ভাই আল মুসলিম সে আপনার মুসলিম ভাই হিসাবে আপনার ধর্মীয় ভাই হিসাবে আপনার ইমানদার সাথী হিসাবে তার সাথে আপনি সদাচরণ করবেন তার সাথে ভালো ব্যবহার করবেন অপরপক্ষে প্রতিবেশী হিসাবেও সে কিন্তু আপনার কাছে ভালোবাসা বা আপনার কাছ থেকে কল্যাণ কামনা দাবিদার সদাচরণের বা ভালো ব্যবহারের একান্ত দাবিদার তবে যদি আপনার প্রতিবেশী অমুসলিম হয় দেখুন ইসলামের কি সুন্দর আদর্শ কি সুন্দর নমুনা যে আপনার প্রতিবেশী যদি অমুসলিম হয় তবুও কিন্তু তাকে আপনি কষ্ট দিতে পারবেন না তার অনিষ্টতা কামনা করতে পারবেন না তার ক্ষতি করতে পারবেন না আপনি থাকে মুসলিম ভাই নয় সে আপনার কিন্তু একজন মানুষ হিসাবে আপনার প্রতিবেশী হিসাবে যে ধরনের আচরণ করলে সে পরিতুষ্ট থাকবে সন্তুষ্ট থাকবে সেরকম সদ আচরণ করতে আপনাকে ইসলাম উদ্বুদ্ধ করেছে মুসলিম প্রতিবেশী কখনো আপনার নিকটের হতে পারে কখনো আপনার দূরেরও হতে পারে সকলের সাথে সদ আচরণ করা সকলের সাথে ভালো ব্যবহার করা এটা ইমানের একান্ত দায়িত্ব সেখানে রসুল সাল্লাহ আলী বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং আকারতে বিশ্বাসী সে সেজন্য তার প্রতিবেশীকে সম্মান করে শুধুও দর্শকবৃন্দ আমরা সমাজে চিত্র নিয়ে কথা বললাম এবং রসুন সালিয়াসাল্লাম প্রদর্শিত একটা মৌলিক নীতিমালা নিয়ে আমরা কথা বললাম এক্ষনে ফিরে যাচ্ছি প্রতিবেশীকে কষ্ট দেওয়া অনেক সমাজে অনেকের ভিতরে এইরকম একটি আচরণ পরিরক্ষিত হয় যে প্রতিবেশীরা সুকে থাকেন না যে পদ দিয়ে প্রতিবেশী হাঁটবে সেখানে খাল কেটে দাও যেখানে প্রতিবেশীর পাড়া পড়বে সেখানে কাঁটা বিছাইয়া দাও সমাজে প্রতিবেশীর মান উন্নত হয়ে যাবে উঁচু হয়ে যাবে না সেখানে হিংসার আগুন জ্বালিয়ে দাও সংঘাত লাগিয়ে দাও এ ধরনের কালচারগুলি আমাদের চলছে বিদায় আমাদের কিন্তু অক্ষ সংহতি এবং সম্প্রীতি ও ভালোবাসা সব বিদায় হয়ে গেছে এব্যাপারে কোরআন ও হাদিসের দলিল সমূহ আমাদের সামনে স্পষ্ট প্রমাণ করে যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া সর্বোতভাবে যদি কোন মুসলিমকে কষ্ট দেয় সেজন্য আমাকেই কষ্ট দিল শুধু ও দর্শক এটা নির্গাত সত্য কথা যে সকাল ভিতরে কোন প্রকার সন্দেহের লেষ নাই। যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া সর্বোতভাবে হারানি আবদুল্লাহ কর্তৃক বর্ণিত আল্লাহ নবীম জিজ্ঞাসিত হলেন তাকে জিজ্ঞাসা করা হলো হে রসুল সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় পাপ আজম এই শব্দটি সুপারলেটিভ ডিগ্রির মানে সবচেয়ে বড় পাপ কোনটি রসুল সাল আলিহিউসাল্লাম তখন তিনি আলোচনার প্রেক্ষিতে সাহাবের প্রশ্নের প্রেক্ষিতে এক পর্যায়ে রসুলাম বলছেন যে প্রতিবেশীর স্ত্রীর সাথে কন্যার সাথে অবকর্মে লিপ্ত হওয়া আপনি তো প্রতিবেশীর হেফাজতকারী হবেন প্রতিবেশীর কল্যাণকামী হবেন আপনার কাছে সে কল্যাণ কামনা তো দূরের কথা তার সর্বনাশ আপনি সাধন করলেন এ কাজটি আল্লাহ সুভান হো তাহলে বরদাস্ত করতে পারেননি এটিকে রসুলসালিউলাম উল্লেখ করে তুলে ধরেছেন যে আপনি নিরাপত্তার জন্য আপনার প্রতিবেশীকে নিরাপত্তা দেবেন সে জায়গায় আপনি প্রতিবেশীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেমে জড়িত হয়ে তার সর্বনাশ করছেন তার ঘরে আমরা এ ব্যাপারে জানি যে রসদ আলি ইসলাম কত কঠোরতা করেছেন একবার এক এসে বললেন আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয় রসুল্ল আরি ইসলাম তাকে সবর বা ধৈর্য ধারণের উপদেশ দিলেন এবং আমি আর সহ্য করতে পারছি না প্রতিবেশী আমাকে এত নিদারণ কষ্ট দিচ্ছে তার কষ্ট বরদাস্ত হচ্ছে না যখন অতিষ্ঠ হয়ে গেলেন তখন রসম সাল আরিউসাল্লাম ওই সাহাবিকে বললেন তোমার যে সামানা আছে যা কিছু আছে তা তুমি রাস্তায় নেমে যাও বাস রসুলের উপদেশ অনুযায়ী লোকটি সব কিছু নিয়ে যখন রাস্তায় নেমে গেল তখন রাস্তা দিয়ে যে কোনো সাহাবি অতিক্রম করছেন যেই যাচ্ছেন সেই জিজ্ঞাসা ভাই যান সব কিছু নিয়ে রাস্তায় কি হলো আপনার এত সর্বনাশ কিসের তখন তিনি তার বেদনার কথা বললেন যে এই লোকটি আমার প্রতিবেশীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমি ঘর ছাড়া হয়ে গেছি আমি ঘর থেকে বাহিরে চলে এসেছি তখন প্রত্যেকেই শুধুমাত্র তাকে তিরস্কার করতে লাগতেন এবং এসে বলে ভাইজান যান হয়ে গেছে হয়ে গেছে আমি ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করে দিন চলুন ঘরে ফিরে আসুন বাসায় ফিরে আসুন আর আপনাকে কষ্ট দেবো না আর আপনার অনিষ্ট সাধন করবো না শুধুও দর্শক বৃন্দ প্রতিবেশীর কষ্ট এক যে কষ্ট আর হতে পারে না অনেক পরিবার আছে যারা প্রতিবেশীর তাদের চাপা খুব হৃদয়েছে অথচ না সাধ্য নাই সামর্থ্য নাই গ্রাম বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাবে শক্তিটুকু নাই সেই জন্য তারা ধৈর্যের পর ধৈর্য ধরে ওকা তোরে প্রতিবেশীর নির্যাতন সহ্য করে তারা সমাজে বসবাস করছে সম্মানিত সুদী অদর্শক বিন্দু আমরা এ ব্যাপারে আল্লাহর কসম সে ইমানদার নয় আল্লাহর কসম সে ইমানদার নয় তখন জিজ্ঞাসা করা হল ইয়ার্লাহ রসুল লুক যে ইমানদার নয় কে সে লুক তিন তিনবার আপনি বললেন ইমানদার নয় ইমানদার নয় ইমানদার নয় তখন রসোল্লা সাল্লী নয় যার অনিষ্ঠতা হতে যার কষ্ট হতে যার নির্যাতন হতে যার নিস্পেশন হতে যার ষড়যন্ত্র হতে তার প্রতিবেশী নিরাপদ নয় আল্লাহ একবার রসুল সাল্লাহ আলী কখনো তিনি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন না যিনি খারাপ আচরণ করবেন তিনি পরিপূর্ণ ইমানদার পথে পারবেন না কাজী আমি সমাজের যেখানে যারা বসে নিজেদের আয়নায় ফিরিয়ে দেখি আমি সমাজে কেমন আমার দ্বারা কি আমার প্রতিবেশী কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি শুধু অন্যের দেখবো আর নিজের দেখবো না তা যেন না হয় শুধু ও আমরা এভাবে যদি নিজেকে মূল্যায়ন করি এবং আত্মসমালোচনা করি এবং প্রতিবেশীর কি দায়দায়িত্ব হক আছে সেই সম্পর্কে যদি আমরা জানি অবহিত হই এবং তাদের যত্নবান হক গুলি সম্পর্কে আমাদের পক্ষে আদর্শ সমাজ গঠন করা সম্ভব হবে ইসলাম কোনোদিন শক্তি দিয়ে বিজয়ী লাভ করবে না ইসলাম বিজয়ী লাভ করবে চরিত্র দিয়ে যেমনটি করেছিলেন পি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আরেহি ওসাল্লাম শুধু ও বৃন্দ আমরা এখন আলোচনা করব ওসাই আপনি প্রতিবেশীর প্রতি কি এহসান করতে পারেন কিভাবে প্রতিবেশীর সাথে সদাচরণ করতে পারেন এর একাধিক উপায় আছে কিছু কিছু দিক আছে যেগুলি স্বয়ংভৌ আপনি আপনার ব্যক্তিচিন্তা থেকে আপনি আপনার প্রতিবেশীর সাথে সদাচরণ করবেন এটা স্বাভাবিক কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলি আমরা আপনাদেরকে শরণ করে দিতে পারি তার মধ্যে এক নম্বর আপনি আপনার প্রতিবেদীর প্রয়োজন থাকি। কখন কোন সময় কোন বিপদে কে পড়ে কে ডাক দে আপনি তো হন দ্রুত তার প্রয়োজন মেটাবার জন্য সাধ্যমতো আপনি এগিয়ে যাবেন এটা এক নম্বর দুই নম্বর উপকার ও সাহায্য করা আপনার পক্ষে যথাসাধ্য চেষ্টা থাকবে যে আপনার প্রতিবেশীর উপকার করা প্রতিবেশীর সাহায্য করা তার অনিষ্ট না করা তার ক্ষতি না করা তিন নম্বর তার জন্য আপনি হাদিয়া পেশ করবেন কিন্তু হাদিয়ার নামে যেন গলা কাটা না হয় এবং এটা কৃষ্টিতে পরিণত না হয় যে আমি দেব আমার প্রতিবেশি আমাকে দিতে হবে এই যে রেওয়াজটা চালু হয়েছে তা নয় বরং এই আদান প্রদান যদি করা হয় তাহলে তার ভিতরে মহাব্বত বৃদ্ধি পায় সর্বোপরি এবং সর্বশেষ কথা হচ্ছে আপনি আপনার প্রতিবেশীকে কখনো কষ্ট দেবেন না আপনি কিছু দিতে পারেন আর না পারেন আপনার জবান থেকে আপনার হাত থেকে অপরকে নিরাপদ করবেন এজন্য এই জন্য রসদালাম বলছেন যে আল মুসলিম মুসলিম ওই ব্যক্তি যার হাত থেকে এবং যার জবানের আক্রমণ থেকে অপর মুসলিম নিরাপদ থাকে যদি আপনার আমার সার্বক্ষণিক চেষ্টা হবে আমরা যেন প্রতিবেশীকে মূল্যায়ন করি চাহে সে মুসলিম হোক চাহে সে অমুসলিম হোক আমরা মানুষ হিসাবে মানুষকে মানুষের মর্যাদা দেই এবং ন্যায়সঙ্গত আচরণ তাদের সাথে আমরা করি আমরা চেষ্টা করব তাদের উপকার করতে অপকার যেন আমাদের ভিতরে না হয় সেদিকে আমরা সচেতন থাকবো শুধুও দর্শক বৃন্দ প্রতিবেশীর সাথে সৎ আচরণে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে সকলের খায়ের ও আফিয়ত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাত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 আমল করলেই কি যতক্ষণ না আমল এবাদ কবুল সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় बुजुन से नीतिमाल सारा विश्वनिवार रे आठटाय पुन सम्प्रचार सकाल सतटदेश जक आरिक बार्ता ধর্মত্ত্বের কোষ্টি পাথর একশো বারো নাম্বার সুরা নাম্বার এক থেকে চার কলু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ আল্লাহ আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই সহি উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন অধ্যায় নম্বর 533, कारो मुखापेक्षी नन तृत्य हलो लाम पलाम जन्म नें